الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين <تصفيق> يا أيها الذين آمنوا اتقوا الله حقا توقاته ولا تموتن إلا وأنتم مسلمون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 يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قَوْلًا شديدا ي슬هل لكم امانكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله أما بعض فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما سوره حزب 4000 জাবত الحمد والصلاه الله رب العالمين الجن এবং জাবত দরুদ والصلاه শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ صلى পৃথিবীতে যুগে যুগী আল্লাপাক মানব জাতির হৃদায়তের জন্য যে নামলিয়া গ্রামকে পাঠিয়েছিলেন তার সমাপ্তি ঘটিয়েছেন আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ রসিউল্লা সাল্লাহের আগমনের মাধ্যমে তিনি যে শেষ নবী ছিলেন সমস্ত বিশ্ব মানবতা জীর্ণ ইনসান এমনকি পুরো সৃষ্টি জগতের একমাত্র নবী তিনি ছিলেন বিগত সকল নবী এসেছেন শশ গোত্রের উদ্দেশ্যে কিন্তু আমাদের নবী বিশ্ব মানবতার উদ্দেশ্যে আমরা তোমাকে পাঠিয়েছি শুধুমাত্র মানব জাতির জন্য সকল কা বলে একবারে মানুষের কিছুই বাদ রাখায়নি সে পৃথিবীর যে প্রান্তে বসবাস করুক না কেন এর ব্যাখ্যার এই সেনাসলিন আবুল আব্বাস বলছেন জিন ইনসে জিন এবং ইন্স সকল জাতির জন্য আল্লাহ প্রাক্তার শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন আল্লাহ বলছেন মানে মোহাম্মদুল আবাহ আহাদি মির রিয়া আলিকুম তোমাদের কোনো ব্যক্তির বাপ হিসেবে নন ওয়ালাক রসুল্লাহ তুমন বরং তিনি আল্লাহ রসুল এবং শেষ নবী ও কানে আল্লাহ বিকুল্ল সঈন আলীমা আর আল্লাহ সকল ব্যাপারে সম্যক অবগত এই ছোট্ট একটি মধ্যেই অনেক কিছু বলা হয়েছে প্রথম কথা হলো এই এই আয়াতটা কি উদ্দেশ্যে নাজিল হয়েছিল মানুষ কিন্তু সেটা অনেকে জানেন না জাহেলি আরবে এই নিয়ম ছিল যারা কোনো ছেলেকে মানুষ করত পালক পুত্র যাকে বলা হয় অনেকে দত্তক পুত্র বলেন এই ছেলে নিজের ছেলে বলে গণ্য হতো এবং সেই ছেলের স্ত্রী ওই ব্যক্তির উপরে হারাম হতো পুত্রবধূর নে। ইসলাম যেহেতু সর্বশেষ ধর্ম এবং বিশ্ব ধর্ম এরপরে আত্মকর নবী আসবেন না তাই এই কল্পিত প্রথা যে আসলে আল্লাহ মনোনীত প্রথা নয় এই প্রথা শেষ করার জন্য শুধু নসিহাত উপদেশে যথেষ্ট নয় স্বয়ং নবীকেই এগিয়ে আসতে হয়েছে আল্লাহ নির্দেশক্রমে কারণ এই কঠিন প্রথা ভাঙাটা শুধু বয়স করিয়া নসিহাতি হবে না এটা স্বয়ং নবীকেই এখানে এগিয়ে আসতে হবে সেজন্যই আল্লাহ তাকে নির্দেশ দিলেন তোমার পালকপুত্র জাহেদ বিন হারে স্ত্রী জানাব বিন তেজাহাস জাহেদ তাকে তালাক দিলে তার তালাক প্রাপ্তা স্ত্রী হিসেবে তুমি তাকে বিবাহ করো যদিও তুমি তাকে তোমার ছেলে হিসেবে ছোটো থেকে মানুষ করেছো এরপর এক এ তোমাকেই করতে হবে তুমি না করলে অন্যেরা কেউ এটা করবে না সেই যুগে এ কাজ করাটা বড় কঠিন বিষয় ছিল এবং আল্লাহাক সেটাই তার নির্দেশ করবে আল্লাহ রসুল সেটা করেছেন এটা করতে গিয়ে তার জীবনে যে অপবাদ সহ্য করতে হয়েছে যে কুৎসা সহ্য করতে হয়েছে সেগুলো ইতিহাস আপনারা পড়বেন সিরত রসুলের মধ্যে অনেক কিছু আইডিয়া পাবেন এই আয়াত নাজিলের পরে মুফার কোরআন হাফিজির বলছেন নাহ্লাহ জায়দ বিন এখন থেকে জায়দ বিন মুহাম্মদ বলাটাকে আল্লাপাক এই আয়াতের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করলেন কথা বুঝতে পারছেন জায়দ বিন হারেসাকে বলা হতো জায়দ বিন মোহাম্মদ অর্থাৎ মোহাম্মদের পুত্র জায়দ আসলে তো মোহাম্মদের পুত্র হচ্ছে কাসেম আর আবদুল্লাহ আর ইব্রাহিম ওনার তিন ছেলে ছিল এজন্য আল্লাহ রসুলকে আবুল কাসেম বলা হয় আল্লাতে ইচ্ছা তার সাতটা সন্তান আল্লাহ তাকে দিয়েছিলেন ছয়টা সন্তানই তার জীব দশায় মারা গেছে খালি একটা সন্তান অর্থাৎ ফাতেমাত জাহারা তিনি তার মৃত্যুর পরে অর্থাৎ ছয় মাস পরে মারা গেছেন আর বাকি ছয়টা সন্তান অর্থাৎ তিন ছেলে তিন মেয়ে মারা গেছে আল্লাহ রসুলের জীবদ্দশাতেই কিন্তু সেই ছেলেগুলোর মধ্যে কেউ জায়দ্বিন হারেসা নাই জায়দ তার বাবার নাম বলে হারেসা বাবার নাম না কিন্তু যেহেতু ষোড় থেকে তাকে মানুষ করেছেন আল্লাহ রসুল তা সবাই আল্লাহ রসুলকে জায়তেই বলতো জায়দিন মুহাম্মদ। এই যে অপপ্রথা কুপ্রথা এই কুসংস্কার বা রেওয়াজ যেটাই বলেন এটাকে দূর করবে কে যিনি বাপ তিনি তো দূর করবে আল্লাহ বউ দরকার ছিল আমার তো বউ দরকার নাই। শুধুমাত্র সামাজিক কুপ্রথা জন্য কুপ্রেহাদের বা রাজনৈতিক স্বার্থে বিভিন্ন বিবাহতা করতে হয়েছে এ বিষয়ে আলাদা বলা যাবে একদিন শুধু সত্য করে শুনে রেখে দেন যে পঁচিশ বছরের টকভগীয় যুবক আর চল্লিশ বছরের বিগত যৌ মানে স্ত্রী খাদি যাক এর এরপরও তিনি দুই স্বামী হারানো তৃতীয় স্বামী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম এই বিগত যৌবনে আরও চার পাঁচটা সন্তানের মা খাদিজাকে নিয়ে আল্লাহ রসুল পঁয়ষট্টি বছরের যখন খাদিজা মারা গেলেন এই সময় পর্যন্ত ওই স্ত্রীকে নিয়েই তিনি ঘর সংসার করেছেন খাদিজার মৃত্যুর আগ পর্যন্ত তিনি দ্বিতীয় বিবাহ করেন নাই এটাতেই বোঝা যায় বিরোধীরা যেটা বাজে কথা বলে সেটা যে ডান ইথা এটাই তার জাজমান খাদিজার মৃত্যুর পরে বিভিন্ন ঘাত প্রতিঘাতে তাকে এক একে বিয়ে করতে হয়েছে আল্লাহ এগুলো নির্দেশ নির্দেশক্রমে হয়েছে নইলে সাধারণ মুসলমানদের জন্য চারটের অধিক বিবাহ করা নিষিদ্ধ যাই হোক অপ্রসঙ্গ যাচ্ছে না মূলত হল এই আয়াতটিকে কেন্দ্র করেই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি ছিলেন শেষ নবী এই শেষ নবী যারা বিশ্বাস করে না তার মুসলমান নয় কোর আল্লাহকে মানত এটা সবাই জানি আমরা কিন্তু শেষ নবীকে কি মানত মানত না মানত না বলি তো ওটা কাফের হয়ে গেল মানত না বলেই তো বদর অভদের যুদ্ধ হলো মানত না বলে নিজের চাষা পর্যন্ত তরবরের আঘাতে নিহত হল একটাই তো কারণ ছিল তার নবীকে মানেনি এ যুগেও যদি কেউ নবীকে না মানে আল্লাহকে মানে সে কি মুসলমান হবে সে হয় হয়নি এ যুগে হবে কেমন করে এক কথা শেষ না এই আয়াতের উপরে ইমান আনাটা অত্যন্ত জরুরি একে খত নবুয়াতের আয়াত বলা হয় আর এই আয়াতের মাধ্যমেই মুসলিম উম্মার ঐক্য রক্ষা পাবে মুসলিম উম্মা ঐক্যবদ্ধ জাতি হতে পারে মূলত দুটি কারণে একটা হল তৌহিদে রবুমিয়াত ইবাদত এবং ও সেফার তিনটা তৌহিদকে ভিত্তি করে মূলত তৌহিদ বলে আমরা নইল তৌহিদ রবু বিয়াজ অর্থাৎ আল্লাহকে রব হিসেবে স্বীকার করার মধ্যে ইসলাম নাই ও আবু জাহাল আবুল হাব আবু সিফিয়ান সবাই আল্লাহকে রব হিসেবে স্বীকার করতো শুধু প্রতিপালক সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করলে মুসলমান হওয়া যায় না যতক্ষণ আপনি তৌহিদ ইবাদতে বিশ্বাসী না হবেন তৌহদ ইবাদত হচ্ছে কি আমি আল্লাহ দাসত্ব করব সার্বিক জীবনে সুবিধা কিছু জীবন করব কিছু জীবনে ছাড়বো এটাকে তহিদ ইবাদত বলা হয় না এ তৌহিদের উপরে পূর্ণ ইমান সেই সাথে রেসালাতের উপরে ইমান রেসালাতে মহান্নদের উপরে ইমান খত্ন নবুয়ের উপরে ইমান দুটি মৌলিক বিশ্বাসকে কেন্দ্র করেই মুসলিম উম্মা পৃথিবীতে বসবাস করে আমাদের মধ্যে যত ত্রুটি বিচিত থাক যদি আমরা আল্লাহকে আল্লাগুলি স্বীকার করি তার বিধানের সামনে মাথা মাথা করতে বাধ্য থাকি তার ফরজগুলোকে মেনে চলি যদি আমল নাও করি যদি অস্বীকার না করি তাহলেও অন্তত মুসলমানের গণ্ডের মধ্যে আমি থাকবো সেই সাথে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সালাতের উপরে খতনে নবুয়ের উপরে বিশ্বাস যদি থাকে তাহলে আমি আপনি অন্ততপক্ষে পক্ষে মুসলমানদের গণ্ডের মধ্যে থাকতে পারব যদি খতনে নবুয়তে বিশ্বাস না থাকে তাহলে গন্ডে থেকে বেরিয়ে যেতে হবে কারাগার শুধু কয়েদিদের জন্য হাজতেদের জন্য একটা ভালো মানুষকে কারাগারে ঢুকতে চাইলে ঢুকতে দেবে আর ঢুকলে কি সে থাকতে পারবে ঠিক এমনি করে মুসলিম এই নামের যে গন্ডি আছে সেই গন্ডির মধ্যে ঢুকতে গেলে আপনাকে তৌহিদুর সালাদে বিশ্বাসী হতে হবে খাতমে নবুহতে বিশ্বাসী হতে হবে যদি মনে করেন যে এই নবীর পর আরও নবী আছে তাহলে আপনি এই গন্ডি থেকে বেরিয়ে গেলাম এটা বের করার জন্য মেলা যুক্তি মেলা বুদ্ধি আলমদের মাথায় ঢুকেছে আগে একদিন আপনাদের বলেছিলাম মেলা যুক্তি বুদ্ধি আছে সবকিছুর ব্যাখ্যা হবে হাদিস দ্বারা কব কল্পত ব্যাখ্যা চলবে না ডিকশনারিতে খাতম অর্থ আংটি খাতম অর্থ শেষ আপনি বললেন আমাদের নবী মোহাম্মদ তিনি সাল্লাম তিনি শেষ নবী না আংটি নবী ছিলেন নবীদের শ্রেষ্ঠ নবী ছিলেন আমরা তার কম শ্রেষ্ঠ হলেও আমরাও নবী হতে পারি যদি আপনি এই ব্যাখ্যা ডিকশনারি দেখে ডিকশনারি দেখি ইসলাম হয় না ইসলাম হয় হাদিস দেখি হাদিসে যদি আপনার এই ব্যাখ্যা থাকে তাহলে গ্রহণ করবো নইলে নয় আসুন এই বিষয়ে আমার রসুল কি ব্যাখ্যা দিচ্ছে সেটা আপনার শুনতে হবে ও খতমা বিয়াল রসুল এবং বিগত সকল নবীদের মতো হয়েছে কিন্তু একটা জায়গায় একখানা ইটের জায়গায় মাত্র খালি রাখা হয়েছে দর্শকরা আসে প্রাসাদটা দেখে মোহিত হয় কিন্তু ওইখানে গিয়ে দাঁড়িয়ে যায় এত সুন্দর একটা প্রাসাদ একখানা ইট কেন খালি মনে রেখো কুন্ত আনা সাদত্ত মাল না আমি ওই ইটের জায়গাটা পূরণ করে দিয়েছি আমি আসার পর ওই জায়গাটা বন্ধ হয়ে গেছে খতমা বিয়াল বুনিয়ান আমাকে দিয়ে নবের এই প্রাসাদ শেষ করা হয়েছে ও খতমা বিয়াল রসুল আমাকে দিয়ে রেসালাতের সেলছেলা খতম করা হয়েছে খত মানে বুঝতে সমস্যা আছে শেষ শেষ করা হয়েছে এটা কি বোখারি মুসলিমের হাদিস এই ব্যাখ্যা যখন স্বয়ং আল্লাহ রসুল দিচ্ছেন সেখানে আপনারি চলবে নাকি তো মানলে সালাদ মান লাগবে না সালাদ মানে মাথা নত করা বাড়ি বেশি মাথা নত করেন কী এখানে আসলে কি দরকার এবার আসেন যারা খত্ন নুবত বিশ্বাসী নয় এই বিষয়ে আমাদের জানা দরকার হয়ে দাঁড়িয়েছে কারণ এরা আপনা আপনি সৃষ্টি হয়নি আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী চক্র একসময় ভারত যারা ছিল যারা দুইশো বছর দেশকে গোলামী শৃঙ্খলা আবদ্ধ করে রেখেছিল এ দেশের সমস্ত সম্পদ লুট করে নিয়ে চলে গেছে নিজেদের দেশে যারা আজকেও মার ভয়ে দেখি সারা বিশ্বকে গ্রাস করছে এই সাম্রাজ্যবাদী চক্র কিছু মৌলবিদ্যুৎ দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে অনেকগুলো দল তারা বানিয়েছিল ইসলামের নামে একটা দল হল কাজিয়ারি দল কারণ ইসলামের নামে দল না করলে মুসলমানদেরকে বিভ্রান্ত করা যায় না পাগল বোঝে এটা এরপর রাজনীতি যারা করে তারাও বলে যে বাংলাদেশে ইসলামের নাম বাদ দিলে রাজনীতি হবে না অথচ নিজের ইসলামের ধারাঘাসও যায় না কিন্তু ভোট নেওয়া সব বলে ইসলাম ছাড়া চলবে না ওটা বলতে ভালো এই জন্য উপমহাদেশে ব্রিটিশরা রাজনীতি করতে গিয়েছে সেখানে একটা ডিভাইড অ্যান্ড রুল চলে মুসলমান আমি হিন্দুর মধ্যে মারামারি লাগাইছে আর মুসলমানদেরকে বিভক্ত করার জন্য দুই তিনটা বড় বড় দলকে ওরা কাজে লাগিয়েছিল বাকি দলগুলোর নাম আমরা এখন বলছি না খালি একটা মৌলিক দল হচ্ছে এই যে মুসলমানদেরকে খাতমানবোধ থেকে বিভক্ত করে এই মারামারিতে লাগিয়ে দিছিল যে তোমরা এই নিয়ে লড়াই করো আমরা যতদিন পারি আমাদের নিয়ে ডিস্টার্ব করো না কারণ ওই সময় আহলাদিস আন্দোলন এত জোরদার ছিল যারা আমাদের জানেন ভালো করে আহেলাদিসদের দমন করতে গিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের এখন নাকা নিচুমানি খাওয়াভ্যস্ত হয়ে গেছিল কোনো বুদ্ধি না ভাবে শেষ পর্যন্ত এই বুদ্ধি খাটাল যে এদেরকে এই করলে একদল বড় বড় লোককে টাকা দিয়ে কিনতে পারলে তাদেরকে দিয়ে সব ফলে তখন এর আহলাদিস কখনোই এটা মানবে না তখন এদের পিছনে লেগে থাকবে আমাদের পিছু থেকে মুখ টেনে নেবে যেটা ছিল বুদ্ধি হয়েছেও তাই যাই হোক পাঞ্জাবের পূর্ব পাঞ্জাবের পশ্চিম পাঞ্জাব না কিন্তু পাঞ্জাবের কাদিয়ান শহরে ছোট্ট গ্রাম আমাদের পড়ার মতো সেইখানে এই লোকটার দুষ্ট শিরোমণি নিয়মিত মতখর এই লোকটা বুদ্ধি খুব বেশি বুদ্ধিমান ছাড়া দুষ্ট হয় যেন মনে রেখে দেন যারা একটু ভালো ছাত্র ডিপার্টমেন্টে বা ক্লাসে ফার্স্ট বেঞ্চেতে বসে ক্লাসে ফার্স্ট হয় সেকেন্ড হয় থার্ড হয় এরা যেমন ভালো হয় তেমন দুষ্টু হয় ওই জন্য ভারতের প্রেসিডেন্ট কদিন আগে বাংলাদেশে ঘুরে গেলেন এখন উনি মারা গেছেন আব্দুল কালাম হ্যাঁ উনি ঢাকাতে ভাষণ দিলেন একটা চমৎকার কথা বলে গেছেন যেটা মনে রাখার মতো উনি বলেছেন বাবারা ঢাকা ইউনিভার্সিটির বক্তব্য দিচ্ছেন তোমরা কেউ নিরাশ হয়েও না মনে রেখে দিও পৃথিবীতে যত কিছু বড় কোনো কাজ হয়েছে এ থার্ড বেঞ্চে বসা ছেলেদের দ্বারাই হয়েছে ফার্স্ট বেঞ্চের দ্বারা কিছু হয়নি এটা দারুণ কথা না আর আমরাও বলি ডিপার্টমেন্টের ছাত্রদের সামনে বাবা তোমাদের মধ্যে যারা থার্ড ক্লাস পাব তারা কিন্তু ফার্স্ট ক্লাস টিচার হও আর যারা ফার্স্ট ক্লাস পাবা তারা কখনো ফার্স্ট ক্লাস টিচার হতে পারবো না কারণ ও করবে সব ছাত্র আমারই মতো ব্রেনই আসলে কি তাই একটা ছাত্রকে দশবার বললেও বুঝতে পারে না আর ও তো দশবার বলবে না কারণ ও তো ব্রেন যেন আমি বুঝি ও বুঝবে তাই হয় নাকি সমস্যা হলো এই যে ফার্স্ট বেঞ্চে বসা লোকরা কখনোই সমাজে ভালো কোনো কাজ করতে পারে না এটা সব ক্ষেত্রে চলে না অধিকাংশ ক্ষেত্রের কথা উনি বলেছেন উনি মানে অভিজ্ঞতা না লাগে আমারও আমাদের অভিজ্ঞতা লাগবে দেখছি যারা একটু ভালো দুষ্টু দুষ্ট সেরোবনি তারাই ইল্লামা আশাআল্লাহ কিছু লোক ছাড়া এই গোলাম মোহাম্মদকে বেছে নিল ওরা যে সে টাকায় ভোলে যারা ব্যক্তিত্ব সম্পন্ন লোক তার মরবে কিন্তু আদর্শ বিক্রি করবে না ইমান বিক্রি করবে না আর একে দিলে সবই গড়ানো যায় অত একই ওরা বাছাই করে নিল এবং কাজটা খুব ভালো হয়েছে কাজগুলো শুনলে আপনি খুশি হবেন হ্যাঁ যোগ্য লোক বাছাই করার যোগ্যতা ব্রিটিশ সাম্রাজ্যবাদের ছিল অযোগ্য লোককে সব কাজ হয় না এই লোকটা প্রথমে তেরোশো ইংরেজিতে জন্ম ছিল আঠারোশো উনচল্লিশে মৃত্যু উনিশশো সালে কত বছর হলো একান্ন আর কথা হয় বছর বয়স্ক বেশি লম্বা ছিল না প্রথম সে নিজেকে মসিহ ইশা বলে দাবি করলো আঠারোশো সালে সালে মসিহ ইসাউদ প্রতিশ্রুত নবী ঈশা আমরা যেমন বলি কেমন তার আগে আসবেন বলি না এটা ওরাও বলে এই বলে দাবি করলে আমি হলাম সেই ঈশা জোর করলে হবে হাদিস বলা নেই লক্ষণ লক্ষণ কি হবে সে দেশে মুসলমানদের মেহাদির পিছনে ইমামতী মোকাদি হবে তো ইমামতি করবে না তো ও দেশে লাইন ধরলো প্রথমে নিজেকে মসি ঈশা দাবি করলো আঠারোশো সালে উনিশশো সালে গিয়ে তিনি নিজেকে নব দাবি করলেন মাত্র দু মাস আগে প্রথমে দাবি করলো মসি মাহমুদ এরপরে দাবি করলো মাহাদি উনিশশো আট সালের প্রথম দিকে আর মৃত্যুর মাত্র দু মাস আগে দাবি করল আমি হলাম নবী তাহলে তিনটা দাবি তো আর এসেছে ধীরে ধীরে একদিনই কিন্তু আসেনি প্রথমে মসি মাহুদ বলে নিজেকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে নিয়েছে এরপরে মাহাদি বলেছে এরপরে নিজেকে নবী বলেছে এই বিরুদ্ধে উত্থান করেছেন আহলেদিস আন্দোলনের এই ভারত বহুমত অদ্বিতীয় নেতা আল্লামা সানউল্লাহ আমৃতসরী যাকে ফাহেহে কাদিয়ান বলে উপাধি দেওয়া হয়েছিল তার সামনে টিকতে পারেনিও আল্লামা মোহাম্মদ সেন ভটালবি বিখ্যাত আলেম এছাড়াও হানাফি আলামা কেরামও তার বিরুদ্ধে যথেষ্ট লেখালেখি করেছেন তো হানাফি আলাম কেরাম তার সঙ্গে পেরে উঠতেন না মানে তার কি খুব সাংঘাতিক লেখাপড়া চাই যেন তোর্কে বহু দূর ত্বরকে ঠেকানো যায়ত না তো আল্লাহ সানুল্লাহ অমরুত্বরের মধ্যে এমন তর্ক করা প্রতিভা দিয়েছিলেন ওর সামনে টেকতেই পারত না সেজন্য সব দল ওনাকে ডেকে নিয়ে যেত তো সেজন্য ওনার লকব জহরের দলমত নির্বিশেষে হানাফি আহাদিস বীরলবী দেওবন্দি সকলে মিলে সিদ্ধান্ত দিল যে সানুল্লাহ অমরুদরি হচ্ছেন ফাতে হে কাদা কিভাবে শেষ অবস্থা হলে এই চ্যালেঞ্জ হলো ও চ্যালেঞ্জ করলো ইনিও চ্যালেঞ্জ করলেন যে আমাদের ও চিঠি লিখলো সানলোর কাছে হে সানউল্লাহ তোমার অত্যাচারে আমি তো বাসি না তো এসে আমরা দুজন একটা মোবাহ্লা করি কি মোবাহ্লা আমি যদি সত্য নবী হই তাহলে তুমি আমার আগে মরবা আর তুমি যদি হকের ঘরে থাকো আমি তোমার আগে মরবো স্থান ঠিক আছে এই মোবাইলটা গ্রহণ করতে আমার রাজি আছি মরা তো আল্লাহর হাতে মোবাইল গ্রহণ করা হইল এই মোবাইল করা কয়েক মাসের মধ্যেই এবারটার নাম কি গোলাম মোহাম্মদ অগিসুল্লাহরে ট্রেনের মধ্যেই ডায়রিয়া শুরু হয়ে গেল নামল বাড়িতে এমন ডায়রিয়া ধরলো তাড়াতাড়ি মরে না কারণ কষ্ট দেব তো আল্লাহ অস্থির করে পেশা পাইখানা কাদা একেবারে কামড় সব শেষ অবশেষে পায়খানা নিজে খাইছে এর পরেও ৪০ বছর স্থানুল্লা অমৃতসরী বেঁচেছিলেন বললো আলহামদুলিল্লাহ স্থানুল্লা মারা গেছে উনিশশো সালে রিনী মরসি উনিশশো সালে চল্লিশ বছর হলো না তো ওনার সেই কি বলে ওটা ঠিক থাকলেও আল্লাহ ওই বদমাস্টারে আগে মারিল আর হকপন থেকে আহেলাদিসকে পরে মারিল মোবাহে ঠিক কাজে কাজে লেগে গেলো এই জন্য সবাই লকপ দিলেন ফাহ কাদিয়ানি ভণ্ড নবীকে জয় করেছেন সান্লা অমৃতরী মোবাহালা দিয়ে ফলে বহু মানুষ তার দল ভেঙে আবার আহাদিস হয়ে যায় যে ওটার অন্য কথা এখন আপনাদেরকে এক কাদিয়ানিদের আকিদা সম্পর্কে বলে দিই তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে কারণ এরা বিদেশি টাকায় পৃথিবীর বিভিন্ন দেশে ঘাটি গাড়ে বাংলাদেশের ঢাকাতেও এদের আছে আসে রাশিয়াতেও ঘাঁটি আসে এবং এদের মূল ঘাঁটি হলো ইসরায়েলের হাইফা নগরীতে মূলত এরা ইহুদ্দুদ্দিন তালান আকিদাগুলো আমি সব একটা একটাই বলি মাথায় ধরে নেবেন এগারোটা আকিদা বলবো। সিরিয়াল দিয়ে সবগুলো বই আমার কাছে আসে আমার আলমারিতি আসে কারো যদি চ্যালেঞ্জ করে সাহস থাকে আমার সাথে দেখেন আলম দেখেন কিতাবগুলো সব এক নম্বর আকিদ হলো এই যে সিলসিলে নবত এখনো আছে আর গোলাম হলো নবীদের শ্রেষ্ঠ নবী গোলামকে গোলাম মোহাম্মদ কাদিয়ানি এ হলো নবীদের শ্রেষ্ঠ নবী এখনো নবতের সিলসিলা জারিয়াছে প্রত্যেকটাই নাওদলে পড়তে হবে দু নম্বর হলো জিব্রিল গোলামের উপরে নাজিল হয় আর এর কাছে নাজিলামগুলো কোরআনের মতো দুটা গেল, তিন নম্বর গোলাম আহম্মদ কাজ জান আলা ও আর আবার চাইতে উচ্চ সবার চাইতে উচ্চ সম্মানিত এমনকি নবুতে মোহাম্মদের চাইতেও উত্তম চার নম্বর আকিদ হলো আল্লাহ মানুষেরই মতো শ্যাম রাখে সালাত আদায় করে ঘুম পড়ে আবার স্বাস্থ্য ভালো হয় আবার স্ত্রীর সঙ্গে মিলনও করে কত বা নওজল পড়তে পারে দু চারে পড়লে হবে না ঘন ঘন পড়ে নওজুল্লাহ ন এত বদভস্ত আকিদা এদের মধ্যে আছে পাঁচ নম্বর কায়দান যা আকিদায় পোষণ করে তাদের ইলাহ ইংরেজ কারণ আমার সঙ্গে আল্লাহ যে ওই নাজিল করতে ইংরেজি ভাষায় করে অর্থাৎ আল্লাহ নিজেই ইংরেজ অতটুকু ছাড়া যা নাজিল হয়েছে গোলাম মহম্মদ কাদানের উপরে ওলা হাদিস কোন হাদিস নাই যা গোলাম কাদানের শিক্ষা ও প্রশিক্ষণের সঙ্গে মিল না হয় ওটা হাদিস আর গোলাম কাদারের নেতৃত্বের অধীনস্থ নবী হতে পারে না সাত নম্বর তারা আকিদা পোষণ করে তাদের কেতাবের নাম আল কিতাবুল মবিন এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কেতাব মানুষের বানানো কিতাব নয় এটা তাদের আকিদা যেমন ধর্ম লোকরা মনে করে হিন্দুরা মনে করে তাদের বেদ আল্লাহ নাজিল করা ওরাও তাই মনে করে ওদের আল কিতাবুল মুবিন এটা আল্লাহ নাজিল করা আট নম্বর আকিদা হলো দিন জাদিদ নতুন একটা দিন গুলাম কা সাহাবাত কিরাম এই গুলাম কাদানি যারা সহচর সহযোগী এরা সবাই হল মোহাম্মদের সাহাবের কির মতোই সম্মানিত নম্বর আকিদ হলো কাদিয়ান শহরটা মাটিটা হারামটাই হল মুসলমান এবং এখানেই মানুষকে হজ করতে হবে বিগত যুগে আব্রাহ এই কাজ করেনি মনে পড়ে আব্রাহ আলমদার না। ও তো চাইছিল কাবাঘর ভেঙে দিয়ে নিজের ওখানে একটা কাবা বানাইছিল তোমরা সেদিন হসকর্ব এ বধও ঠিক তাই বলে এ যুগের আব্রাহা ওটা দশ নম্বর আঁকি দে তারা বলে যে জিহাদ নিষিদ্ধ হচ্ছে জন্য এবং সবচেয়ে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করে একেবারেই নিষিদ্ধ তখন ইংরেজ হুকুমত ছিল আসলে এই উদ্দেশ্যে ইংরেজ কিন্তু এদেরকে কাজে উদ্দেশ্য তো এইটাই কেন হাইলেন্স জিহাদ করছে বালাকোটে জেহাদ চলছে তৃতমুরের জেহাদ চলছে হঠানো এইসব তো বন্ধ করতে হবে আগে বন্ধ করতে গেলে তো কিন্তু আরবি বলতে হবে বাংলা বলতেও জিহাদ বাতিল করবে না ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারলে এই তো বড় হুজুর বড় কথা বলে এইভাবে চিরদিন ধর্মের মুখোশ ধরে বক ধার্মিকরা ভণ্ড নবীরা ইসলামের মূল রূহকে ধ্বংস করার চেষ্টা করেছে নম্বর মুসলিম ইন্দ কা মুসলমানই কা আর তেরো নম্বর সবচেয়ে মজার দৃষ্টি হলে এই কাদানি হলে মুসরা মদ হালাল ইয়াবা হালাল যত খাওয়া স্বাস্থ্য ভালো করো ধে মজা করো কাঁদানি ঠেকাও কারণ এই ফতোয়া দিলে সেলিব্রিটি তো ওই ডেকে আগে জান্নাত পাওয়ার চেষ্টা করবে তাই না এই তেরোটা আকিদা বারোটা আকিদা আপাতত মনে রাখেন এইবার এদের বিরুদ্ধে মুসলমানরা নাকি করল অর্থাৎ বলবেন বা আপনার কাজ হল পাশে তো মুসলমান পাকিস্তানের দেশ তারা কী করল তাদের তো একটা দায়িত্ব ছিল হ্যাঁ প্রথমে আপনাদের আগেই শুনেছেন আন্দোলনের ওলামাই কেরাম সর্বপ্রথম এর বিরুদ্ধে উত্থান করেন তাদের নেতৃত্বে ছিলেন আল্লামা সানুল্লাহ আমৃতরী মোহাম্মদ হুসেন বটালবি এরা সাধ্যমতো তাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন অন্যান্য বড় ওলামাই আহানাফ তারাও চেষ্টা করে গিয়েছেন অবশেষে রাষ্ট্রশক্তি হিসেবে প্রথম পাকিস্তান এবং সৌদি আরবের বিরুদ্ধে ব্যবস্থা নেন উনিশশো চুয়াত্তর সালে রাবতে আলমী ইসলামের উদ্যোগে মক্কা মকাররমায় পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্রের নীতৃস্থানে মূলমায় সময়কে দাওয়াত দিয়ে সেখানে এই বিষয়ে বৈঠক হয় সেই বৈঠকে সবাই এক বাক্যে এদেরকে কাফের বলে ঘোষণা করেন উনিশশো সালে মনে রাখবেন এরপরে পাকিস্তানি পার্লামেন্ট এটা বহাসের ব্যবস্থা করলো বাহাসটা আপনার বোঝেন ভালো তর্ক বিতর্ক সভা সেখানে কাদিয়ানিদের বড়ো নেতা তখন যিনি ছিলেন মির্জা নাসের আহমদ তাকে ডাকানো হলো মুসলমানদের পক্ষে মুফতি মোহাম্মদ মুফতি মাহমুদ উনি ছিলেন আর অন্য অন্য আলম সব ছিলেন ত্রিশ ঘন্টা ধরে বহাস হয় দাতাবাহরকার নাকি ত্রিশ ঘন্টা ধরে উভয় পক্ষে তর্ক বিতর্ক হয় অবশেষে কাদিয়ানি নেতা পরাজয় বরণ করে আলহামদুলিল্লাহ এবং তার সামনেই সকল এক বাক্যে তাদেরকে কাফের ঘোষণা করেন এবং পাকিস্তানের গভীর করেন আপনারা এদেরকে সংখ্যালঘু সম্প্রদায় হিসাবে রাষ্ট্রভাবে ঘোষণা করুন হিন্দু বসবাস করে তারা বসবাস করবে কিন্তু মুসলমান নাম দিয়ে মুসলমানদের ক্ষতি করবে এটা যেন না হয় সিদ্ধান্ত ঠিক হয়নি নিঃসন্দেহ সিদ্ধান্ত ঠিক হয়েছে পাকিস্তান গভর্নমেন্ট করেছে এই বিভ্রান্ত ফেরকা বাংলাদেশেও আছে বাংলাদেশে ওলামায়িকেরাম বহুবার দাবি করেছেন বাংলাদেশ সরকারের কাছে সরকার মানেনি কারণ সে যুগের ব্রিটিশ সরকার যেভাবে এদেশের বহু মানুষকে সাথে নিয়ে সাম্রাজ্য চালিয়েছে জানেনা আমাদের স্বাধীন দেশের স্বাধীন সরকারও কারো কোনো ইশারায় এত ভীতু কেন আল্লাহ ভালো জানে কারণ আমরা দেখেছি ইসলামপন্থীরাও ক্ষমতা ছিলেন পনেরো বছর ধরে কিন্তু কাজিয়ানাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তারাও গ্রহণ করেন নাই মনে পড়ে মুফতি মোহাদ্দেজ মুফাস্সের সবাই পার্লামেন্টে ছিল তারা মন্ত্রীও হয়েছিল কিন্তু কাজিয়ানের গায়ে তার হাত দেয় নাই বক্তৃতার সময় অনেক কথা বলেছেন বটে ক্ষমতা হাতে পাওয়ার পরে চুপ হয়ে গেলেন কেন নিশ্চয়ই পিছনে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো বোঝা যায় কিন্তু বলা যায় না কত বুঝতে পারেন নাই পাকিস্তান হল আইন কে হল মনে পড়ে আমার বয়সী দ্বারা তারা বানবে কাদিয়ানি জাফরুল্লাহ খান হল পাকিস্তানের আইন মন্ত্রী বলে নজবুল্লাহ যে পাকিস্তানের সৃষ্টি হল ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আর তার আইন মন্ত্রী হল কাদিয়ানী যে ইসলামের জবাইকারী ইসলামকে ধ্বংসকারী কী করে হয় তা মানে যারা একদিন ভারত শাসন করেছে তাদের ইঙ্গিতের বাইরে গিয়ে পাকিস্তান গভর্নমেন্ট কিছুই করার ক্ষমতা রাখে নাই আজও ঠিক তাদের ইঙ্গিতেই আমাদের স্বাধীন দেশের স্বাধীন সরকার গোলাম হয়ে গেছে তাদেরই হয় আর কিছুই না ভীতু কাপড়ের যে কোশ্চিন ইসলাম কায় হওয়া সম্ভব নয় কথাগুলো মনে রাখবেন ভীতু কাপুর যেমন সত্য প্রতিষ্ঠা হয় না ভীতু কাপড় যে ঠিক তেমনি ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয় হাজারবার হস করে না আপনি কিছু যায় আসে না যদি আপনি ভীতু হন এক একমুঠোর মানুষের বিরুদ্ধে ইসলামের মূল দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য যে মুসলমানদের সাধ্যে শক্তিতে না তার কিসের মুসলমান যারা নবীকে গালি দেয় যারা আল্লাহকে মানুষের সঙ্গে তুলনা করে যারা নিজেই নবী বলে তাদের কী বলবেন আপনি এ বিষয়ে আসুন আমাদের রসুল কি বলে গেছেন সাফিনা একদম গোলাম ছিলেন তারা শুনেছেন তিনি বলছেন আমার উম্মতের মধ্যে সত্তর কাদ তিরিশ জন মিথ্যাবাদীর জন্ম হবে কুল্লুমীন প্রত্যেকে দাবি করবে যে আমি নবীনাকে হে উম্মত আমি হলাম শেষ নবী বাদি। আমার পরে কোনো নবী নাই এরপরে অংশটা আমাদের ছেলেদের ফের সবারই মুখুস্থ কিন্তু আগের অংশটা করার মনে নাই শেষ অংশে আল্লাহ বলছেন মনে রেখো যতই ভণ্ডনবি আসুক কেমন পর্যন্ত আমার উন্মতির মধ্যে একদল হক থাকবে যার হকের উপরেই তারা প্রকাশ্য থাকবে বিজয়ী থাকবে তাদের বিরোধিতা কারীদের তারা আদৌ ভয় করবে না এবং তাদেরকেও কোনো ক্ষতি করতে পারবে না এইভাবেই একদিন কেমত এসে যাবে আল্লাহ আমাদেরকে যেন সেই হকমন্দী দলের অন্তর্ভুক্ত করেন কোন অবস্থায় যেন আমরা শেষ নবীর নবুয়তকে বাদ দিয়ে ভন্ড নবীর নবুয়তের সামনে মাথারত না করি কারণ এই নবী আমাদের জন্য কেমতের দিন সাফাত করবেন এই ভন্ড নবী করবে না যদি আমরা আমাদের নবীর বিধান মেনে চলি তাহলে আমরা প্রথমেই জান্ন আর যদি তাকে অস্বীকার করি তাহলে আমরা প্রথমেই জাহান্ন শুধু আল্লাহকে মানে কোনো লাভ হবে না মনে রাখবেন ওই যে বহাসটা হল এই বাহাসের পরে ওনারা এই সাতটা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন এটা জানা ভালো কেন ওই ভণ্ড কিটোর নাম নাসের আহমদ এই লোটটা এই সাতটা ব্যাপারে এক হেরে গিয়েছিল। এই সাতটা পয়েন্ট জানা থাকলে এখনকার ভন্ড কাদানীরা আপনাদের ডিস্টার্ব করতে পারবে না এক নম্বর করেছেন আর আমরা শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সর্বসে বিশ্বাসী এই কারণে এরা কাফের দুই নম্বর তারা জিহাদের ফরজিয়াতকে মনসুখ করেছেন রহিত করেছেন এবং সাম্রাজ্যবাদের তাবাদারিকে ফরজ করেছেন উল্টা হচ্ছে না সাম্রাজ্যবাদের তাবাদারি ফরজ আর জিহাদটা মনসুখ এটা হবে কোরআন অসংখ্য জায়গা জিহাদের কথা আসছে এখানে যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা হয় মুসলমানের ঘরে বসে থাকবে নাকি জিহাদ ফরজে আইন হয়ে যাবে তখন কোনো খাতির নাই যত বড় বোমান ইয়সুক আর এই একটা মোম পড়ার উপরে কোনো খাতির হবে না যদি ইসলামের কোনো বিধানের ব্যাপারে কেউ আমাদের বলার জন্য চেষ্টা করে বা চাপ দেয় মৃত্যুকে আলিঙ্গন করবো তথা ইসলামের একটা বিধানকে অমান্য করার দুঃসাহস কোন মুসলমান দেখাবে না ইনসা অথচ এই জেহাদকে এরা ফরজ মানে মনসুখ করে দিলে জেহাদ মনসুখ হয় আর ফরজ করলে কোনটা সাম্রাজ্যবাদের তাবাদের গরোটাই হলে ফরজ দলিল কি আতিউল্লাহ আতিউল উলিল আমার কুম তোমরা তোমাদের শাসকদের আনুগত্য করো আমাদের কিছু আলম আলমা বলে আমির মানা যাবে না শাসককে মানলে আমির মানা হয়ে গেল শাসক যদি কাফের হয় তাহা মানতে হবে যুক্তি খালি কায়দান্ডে যায় যুক্তি আমরাও দেই যুক্তি দিয়ে কোন ইসলাম কায়েম হয় আনুগত্যের মধ্যে ইসলাম কায়েম হয় আর একটা তিন নম্বর ছিল কি এলকাউল এলগাউল হজ এলা মক্কা মক্কায় হজ করা বাতিল পয়েন্ট ছিল ইস বেহ তালাবিল আল্লাহকে মানুষের সামঞ্জস্যশীল গণ্য করা এটা আগে বললাম না আল্লাহ সালাদ পড়ে সিয়াম করে বিএ করে কথা হলো কি পিঠিয়ান দরকার এদেরকে যদি বলি বা আল্লাহ বিষণ করে আল্লাহ যা বান্ধা তাই হবে না কেমন কি আল্লাহ হলো যুক্তি দেখেন যুক্তি দিয়ে আল্লাহকে মানুষ বানাচ্ছে পাঁচ নম্বর হলো ইমানুবি আকিদাতে হুল হিন্দুদের আকিদা কি পুনর্জন্ম না পাপ করলে সে ভবিষ্যতে কখনো কুকুর হবে বিড়াল হবে শিয়াল হবে মহিষ হবে কি আবলতল হবে মুসলমানকে একদিনে বিশ্বাস করে গরু সকল গরু একটা আলাদা জাতীয়রা আল্লাহ সৃষ্টি করেছে মানুষের খেদমতের জন্য আমি মরিকে গরু হবে কেন বাবা মানুষ মরে যে মানুষই হয় গরু হয় ই কোন কারবার আমের একটা বীজ মাটির তলে ফেলে দিলে পঁচি গলি শেষকালে আমের থেকে আমার বীজ গজায় ধান ফেলে দিলে ধান থেকে ধানের মানুষের বিশ্বাস করে এটা কিসের পন্ডিত মাথা শয়তান বৈশে আছে একবার ইংলিশের শ্রীখন্ডী এরা বিশ্বাস করে নিশে আসে এই আকিদা কাদেনাও বিশ্বাসী আরেকটাকে হুলুল হুলুল মানে আল্লাহ মানুষের পেটের মধ্যে ঢুকি পড়া হাসতেন কেন আমি পিসবারে একদম করে না জান যত কল্লা, করত আল্লাহ বলে কারা কাদেনরে বলে আপনি বলেন টুবি দাঁড়িয়ে এখানে টাকা ঢালো আমি তো আল্লাহর একটা অংশ এখানে বসে আছি মরিষিতে কি হয়েছে কবে গিয়ে বেসি আসি তোমার যত রোগ পুরো সব সারাই করে দেবো টাকা ফেলো এখানে বান্ধা কোথায় টাকা দিচ্ছে এখান থেকে গিয়ে একটা হোসট খেলে বলে বাবা নারাজ হয়েছে ফিরে আবার টাকা সব ঝালে পকেটে যায় সব বাবার কবরে দেয় এবার যদি কোনো সুসংবাদ হয় বাবা খুশি হয়েছে ফিরে সব টাকা বাবার কবরে যায় টাকা সব কবরে যায় খায় বাবা খায় নাকি বাবার ওই সব খাদ্যরা খায় কিন্তু আমার ধারণা হলো বাবার খুশিতে আমার খুশি বাবা না খুশিতে আমার না খুশি এই আকিতা যাতে পোষণ শুধু করে না মুসলমান তাতে ধারণা আল্লাহ নিজে বান্দার দেহের মধ্যে আসে কতদিন পরে মিলাদি মৌলিকরা কি গাইবে জানেন ও মুস্তাবি আশা খোদা হোকার ও তার পড়া হে মদিনা মে মোস্তফা হোকার যিনি আর ছিলেন খোদা হে তিনি লাফিয়ে পড়লেন মোদিনায় মোস্তফা হয় এই যে হল হুলো ইতিহাদ এই যে তনাশক এই কুফুরি বিশ্বাস যেহেতু তারা করে সে কারণে ওরা কাফের। এটা কিন্তু বহাসে প্রমাণিত মনে রাখবেন ওদের বড় নেতা কিন্তু এই সব পয়েন্টে বহাস হয়েছে হেরে গেছে এবং গোলাম আহমদ নিজেকে আল্লাহর ছেলে বলে দাবি করা সাত নম্বর আকিদা হলে বি মোহাম্মদিন সাল্লাহ সাল্লাম মুহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের শেষ নবুয়ের নবতকে অস্বীকার করা এই মৌলিক সাতটি বিষয়ে ওই দিন হয়েছিল সব বিষয়ে ওদের নেতা মির্জা নাসের আহমদ পরাজিত হয়েছেন এ তথ্য প্রত্যেকে জানা ভালো ভবিষ্যতে যদি কোথাও কোনো বহাস আপনাদের সঙ্গে লাগে বা তাদেরকে কোনো বইটি আসে আমি বলব ছেলেদের সামনে তোমরা এই বইগুলি পড়ো না এত চমৎকার যুক্তি সেখানে দেওয়া আছে সে যুক্তিতে তোমার বুদ্ধি হারিয়ে যাবে মানুষ যুক্তির কাছে অসহায় আর মুসলমান আল্লাহর ওহির বিধান মানে যুক্তি মানে না হ্যাঁ যে যুক্তি ওহির অনুকূলে ওই যুক্তি আমরা মানি যে যুক্তি ওহির বিরোধী ওই যুক্তি মুসলমানরা মানে না কথা মনে থাকবে তো কারণ আল্লাহর ওহি অসীম জ্ঞানের আধার আর যুক্তি সসীম জ্ঞানের অধিকারে মানুষের পক্ষ থেকে দেওয়া জিনিস সসীম জ্ঞান অসীম জ্ঞানকে কখনই আয়ত্ত করতে পারে না তা আল্লাপাকের অসীম জ্ঞানে যেটা কল্যাণ বাঁধার জন্য সেই কল্যাণের সামনে যারা মাথা রোধ করবে তারাই হল মুসলিম আসে সে অসীম জ্ঞানকে ভায়োলেট করে যারা নিজের জ্ঞানকে উবড়ে তুলবে তারা হবে কাফের এই যে সোজা বক্তব্য মুসলমানদের মধ্যবিভ্রান্ত ফেরকা যতগুলো আছে মোতাজা বলেন কাদারে বলেন মজুসি বলেন শিয়া বলুন কাদিয়ান এরা সবই হল ওই সব ফেরকা যারা নিজের নিজের জ্ঞানকে কোরআন এবং হাদিসের উপরে রাখার চেষ্টা করেছে একমাত্র আহলাদিস যারা সত্যিকারের আহলাদিস জাতীয়তাবাদী আহেলাদিস না সত্যিকার অর্থে যারা কোরআন হাদিস মেনে চলে এই আহেলাদিস রাই মাত্র একমাত্র দল মুসলিম উম্মর মধ্যে যারা মানুষের যুক্তির উপরে আল্লাহর ওহিকে অগ্রাধিকার দিয়ে থাকে আপনাদের মনে চায় না পর আকাঙ্ক্ষা যদি থাকে যে রসুলের সাফা যদি পর আকাঙ্ক্ষা থাকে অবশ্যই আপনাকে যুক্তির উপরে বিধানকে অগ্রাধিকার দিতে হবে এ সারা বাঁচার কোনো উপায় না আল্লাপাক আমাদের সবাইকে পবিত্র কোরআন সৈয়িসের বিধানের সামনে মাথা নত করে দুনিয়া থেকে বিদায় হওয়া তফিক দান করুন এবং এই ভন্ড নবী কাদিয়ানিদের ভণ্ড তৎপরতা থেকে আমাদেরকে আমাদের বংশধরকে আল্লাহাক রক্ষা করুন আকুলকি হাজ আস্তি উল কলে সারে মসলিমিন